আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ আল্লাহ সুবাহআ নিজে থেকে সঈদিনাম সাল্লামের সঙ্গে সরাসরি কথা বলা শুরু করেছিলেন এবং সেই বিষয়টি ছিল এক মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব সঈদিনাম্মা সাল্লামের উপরে অর্পণ করার উপলক্ষ। সেটা হচ্ছে মুস আলাহিসাল্লামের উপরে আল্লাহ সুবাহাল্লাহ নবুদ দিলেন ফেরাউনের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য গত পর্বে আমরা কুরআনে কাহিনী বর্ণনার ধরন সম্পর্কে আলোচনা করেছি সেখানে আমরা উল্লেখ করেছি আমরা দেখতে পাই কুরআনে একমাত্র সাঈদিনা ইউসুফ আলাহিসাল্লামের কাহিনী বাদে অন্যান্য নবীদের কাহিনীগুলোকে আল্লাহ সুহাম তাল্লাহ বিভক্ত করে ভেঙে ভেঙে বিভিন্ন সূরাতে উপযুক্ত স্থানে উল্লেখ করেছেন ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাই সাহিদিনা মুসা আলাহিসাল্লাম এবং ফেরাউনের মধ্যে সেই বিতর্ক এই মহাগুরুত্বপূর্ণ বিষয়টিকে আলোসুম একটি পটভূমি হিসেবে গ্রহণ করে প্রয়োজনে অন্যান্য সুরার আয়াতকে উল্লেখ করা হয়েছে সঈদ রাহমুসাল্লাম তিনি যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন এবং সেই ভরা রাজ দরবারে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 আল্লা সুমতালা ফেরাউনকে তার সমস্ত সৈন্যবাহিনীর সহকারে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন মুসা বা বনী ইসরায়েল তারা কেউই ফেরাউনের লোকজনের সাথে যুদ্ধ করেননি জিহাদ করেননি সরাসরি যুদ্ধ সংঘর্ষ তাদের মধ্যে হয়নি কিন্তু এরপর আমরা দেখতে পাই ফেরাউন যখন সদল বলে মুসা আলাইসাল্লাম এবং তার বনি ইসরায়েল জাতিকে ধাওয়া করেছিল ফেরাউন ছিল যুদ্ধের পোশাকে সজ্জিত তার সমস্ত সৈন্যবাহিনী তারাও ছিল যুদ্ধের পোশাকে সজ্জিত কিন্তু বনী ইসরায়েল সেই সময়ে ছিল পলায়নপর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 সেখানে সাইদিনা মুসা আলাহিসাল্লাম সর্বপ্রথম যেই আশঙ্কাকে আল্লাহ উপস্থাপন করেছিলেন সেটা হচ্ছে করবে আমরা গতকাল আলোচনা করেছিলাম আল্লাহ সুবাহর সঙ্গে যখন মুসা আল্লাহাম সরাসরি কথা বলার দুর্লভ সুযোগ পেয়েছিলেন সেখানে মুসা দুইটি আশঙ্কা এবং দুইটি দুর্বলতাকে উল্লেখ করেছিলেন এবং এই বর্ণনায় সুরা সুয়ার ধারাবাহিকতায় ওয়া দা রব মুসাকে ডেকে ছিলেন হুসাকে ডেকে আল্লাহ সুহামতাল্লাহ কি বললেন সম্প্রদায়ের নিকট আল্লাহ তারা করবে না কি আল্লাহ আল্লাহর সচেতনতা নেই হুসা আল্লাহ উপর আল্লাহ সুহামতাল্লাহ নব দিলেন মিশন স্পষ্ট করে দিলেন তুমি ফেরাউনের কাছে যাও জালিম সম্প্রদায়ের কাছে যাও সেই সম্প্রদায়কে আল্লাহ সুহামতাল্লাহ ফেরাউনের সম্প্রদায় হিসেবে চিহ্নিত করেছেন কলমে ফির তাদের মধ্যে কি তা কোয়া নেই তারা কি আল্লাহকে ভয় করবে না এই আদেশের জবাবে মুসা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন মুসা বললেন হে আমার রব আমার আশঙ্কা হচ্ছে তারা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারে অল্প কয়েক লাইন পর আমরা দেখতে পাবো সাইজরা মুসা্লাম তিনি বলছেন যে তিনি এই কারণে ভিত ফেরাউনের দলবল ফেরাউন তাকে হত্যা করতে পারে কিন্তু প্রথম ভয় কি ছিল সাইদিন মূস আল্লাহাম বললেন আমি ভয় করছি তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করবে এটা আমাদেরকে বোঝাচ্ছে সাইদিনা মূসা আলাহাম তিনি মৃত্যুর ভয়ে ভীত ছিলেন না তারা যদি তাকে হত্যাও করে ফেলে এই আশঙ্কা মূসা আলাহাল্লামের ছিল না মৌসা আল্লাহ সাল্লাম জীবন মৃত্যু চিন্তিত ছিলেন না তিনি চিন্তিত ছিলেন তার মিশন নিয়ে যে মিশন আল্লাহ সুহাম তাল্লা তাকে অর্পণ করেছেন যদি তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে তিনি আশঙ্কা করছেন তার উপরে অর্পিত মিশন তিনি বাস্তবায়িত করতে পারবেন না প্রথম আশঙ্কা যেটা তিনি আলোসভা পেশ করলেনাতে প্রথম যে আশঙ্কার দিচ্ছেন সেটা হচ্ছে তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করতে পারে দ্বিতীয় বিষয় আলোচনা বলছেন মুসা সালাম তিনি বললেন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 কারণের পক্ষে নিজের কাজের পক্ষে মোটিভেট করা এবং উপস্থিত দর্শক শ্রোতাদের সবার বোঝার ক্ষমতা একরকম হয় না সবার লেভেল একরকম হয় না কাজেই অনেক ক্ষেত্রে এই বিতর্কগুলোতে প্রকাশ্য জবাব দেওয়ার প্রয়োজন হয় মাথা ঠান্ডা রাখতে হয় কারণ এই বিতর্কগুলোর পর্যবেক্ষক রয়েছে দর্শক রয়েছে সাধারণ মানুষ যারা এই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে থাকেন এবং সেই পর্যবেক্ষণের উপরে তারা তাদের নিজেদের জীবনে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন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 সঠিক মনে করে বিভ্রান্ত হয়ে যাবে কাজেই এমন পরিস্থিতি আসতে পারে যেখানে মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে বিতর্কের জবাব দেওয়া প্রয়োজন সেটাই দিয়েছেন সাইদিন মুসা আলাভ্রান্ত হন না তিনি ভুলেও যান পূর্বের যুগের লোকেদের বিবরণ কিতাবে লিপিবদ্ধ করা আছে রেকর্ড করা আছে কাজেই সাইদিনা মুসা আল্লাহ সাল্লাম তিনি আজ মোহাম্মদ আলাদার কাছে বলছেন তিনি এই সমস্যা ফিল করেন তিনি অনুভব করেন তার বক্ষ সংকুচিত হয়ে আসে যখন তিনি হতাশ হয়ে যান ফ্রাস্ট্রেটেড হয়ে যান এবং মোসা আলাহ্লাম তিনি বললেন এবং আমার দিহবায় জড়তা চলে আসে মোসা আলাহাম শুধুমাত্র বক্ষ সংকুচিত হয়ে আসার বিষয়ে বললেন না বরং আরও বললেন যখন তিনি উত্তেজিত হয়ে যান তার কথা জড়িয়ে আসে তার দেহবা ভারী হয়ে আসে যদি ফেরাউন এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে উত্তেজিত করে দেয় তিনি আশঙ্কা করছেন সাইদিন মোসা তার এই দাওয়াতের কাজের জন্য অলরেডি তিনি ফিট তিনি তার বিনয়ের কারণে আল্লাহ হিসেবে এই বিষয়গুলোকে পেশ করছেন তিনি বলছেন আমার চলে আসে। তিনি তার মিশনের কথা চিন্তা করছিলেন যদি আমার জিহবায় জড়তা চলে আসে যদি আমার বক্ষ সংকুচিত হয়ে আসে যদি আমি সঠিকভাবে বলতে না পারি তাহলে কিভাবে আমি দায়িত্বকে পালন করতে পারব। এই কারণে নিজের উচ্চ চরিত্র এবং বিনয়ের কারণে তিনি নিজের সীমাবদ্ধতাকে আল্লাহ সুমতালার কাছে পেশ করেছেন আল্লাহ সুতরাহ এমন ব্যক্তিদেরকে নির্বাচিত করেছেন যারা এই মহা মহাদায়িত্বের জন্য যথার্থভাবে উপযুক্ত এবং মুহসা সালামের এই বিনয় তার উপযুক্ততাকেই প্রমাণ করছে তার যোগ্যতাকেই আমাদের সামনে পেশ করছে মুসা তিনি বললেন রিসালাতের এই কাজে হারুন কেও অংশীদার করে দিন মুসল সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে শুধুমাত্র তাকেই নয় হারুন আল্লাহ সাল্লাম মুসল্লাহ সাল্লামের পরিবারের সদস্য তার আপন ভাই তাকেও যেন এই দায়িত্বের কিছু অংশ দেওয়া হয় এরপর মুসালাম কি বললেন বললেন আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করে ফেলবে আমাদের আলোচনায় আমরা উল্লেখ করেছিলাম মুসা আলাহিস্লামের সামান্য ঘুষির আগাতে অনির্চ্ছিত ভাবে মুসা পরিস্থিতির শিকার হলেন সেখানে এক ব্যক্তি নিহত হল এবং ফেরাউনের লোকজন দলবল তারা এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করলো এবং মূসা সালামের উপরে গ্রেপ্তারি পরোয়ানা এবং তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল কাজেই মৌসাল আল্লাহাম যখন বললেন আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করবে আল্লাহ সুহাম কি জবাব দিয়েছিলেন আল্লাহ সুহামতাল্লাহ বললেন কাল্লা কঠিনভাবে ভাবে আল্লাহ সুহাম না করে বলে দিলেন কখনো নয় তারা তোমাকে হত্যা করবে আল্লাহ সুহামুল্লাহ বললেন কাল্লা কখনো নয় তোমরা উভয়ে যাও আল্লাহ সুহামতাল্লাহ বললেন কাল্লা কখনোই নয় তোমরা উভয়ে যাও আমার আয়াত সহকারে আমি তোমাদের সাথে থেকে সেই কথা যে এবং তার হত্যা করতে পারে কারণ তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে কাদের তাদের একটি যুক্তি আছে মূসা আলাহিসাল্লামকে হত্যা করার জন্য এবং এর আগে আমরা দেখতে পাই ফেরাউন যখন রাষ্ট্রীয় নিয়ম তৈরি করে শিশু সন্দ্রাসকে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 ফেরাউনের লোক লস্করদের কাছে আগেই এই বিষয়ে স্পষ্ট হয়ে গিয়েছিল যে মোজা আলাইসালাম তিনি বনি ইসরা একজন সদস্য যাকে ফেরাউন নিজের বাড়িতে পালক পুত্র হিসেবে লালন পালন করে এসেছে এবং যখন সেই পালক পুত্র দশ বছর পর নবী হিসেবে নবুয়তের দায়িত্ব নিয়ে ফিরে এসে দরবারে দাঁড়িয়ে ফেরাউনকে দাওয়াত দিচ্ছেন তখন তাদের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ হয়েছিল না এটাই হচ্ছে সেই শিশু যে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের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 তোমরা উভয়ে যাও আমার আয়াত সহকারে আমি তোমাদের সাথে থাকবো সাথে থেকে তোমাদের কথা শুনবো এবং আমরা দেখতে পাব পাবো সাল্লাম যখন ফেরাউনের কাছে এবং ফেরাউন বলতে শুরু করলো আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করব। শুধুই কারাগার হত্যা কেন নয় আল্লাহ আকবর আল্লাহ কিভাবে মোসা আল্লাহিস্লামকে নিরাপত্তা দিয়েছিলেন সেই বিতর্কের কারণে পরিস্থিতি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 ফেরাউন তার অন্তরে এই সত্যকে গ্রহণ করতে বাধ্য হয়েছিল যদিও বাইরে আচরণে সে প্রকাশ্য কুফুরি করেছে আল্লা সুবাহতাল্লাহ কুরআনের মাধ্যমে তাদের অন্তরের খবর আমাদের সামনে জানিয়ে দিয়েছেন আমরা জানি না তাদের অন্তরে কি ছিল কিন্তু আল্লা সুহাম্মতাল্লাহ তিনি জানেন সেই ফেরাউন এবং তার লোক অন্তরে সত্য কি ছিল আল্লাহাল বলেছেন তারা অন্যায় এবং অহংকার করে আয়াতসমূহকে প্রত্যাখ্যান করল যদিও তাদের অন্তর সেগুলোকে সত্য বলে বিশ্বাস করেছিল পঞ্জুর কৈফ কানা আকিবাতুল মুফসিদিন অতএব দেখুন অনর্থ সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল আল্লাহ সুহামতাল্লাহ নিজে থেকে যে সংলাপ শুরু করেছিলেন সাঈদিনা মুসা আল্লাহিসাল্লামকে সেই পর্বতে নিয়ে আসার মাধ্যমে সেখানে আল্লাহ সুহাম তোলা বলছেন যখন মুসা আলাহাল্লাম তাকে হত্যা করা হতে পারে এই আশঙ্কা পেশ করলেন আল্লাহ সুহামতাল্লাহ বললেন তোমরা উভয়েই যাও তোমরা দুইজনেই যাও সুতরাং বুঝা যাচ্ছে মোসা আলাহিসাল্লাম যে দোয়া করেছিলেন আল্লাহ সুহামতাল্লাহ সেই দোয়াকে মঞ্জুর করেছেন হারুন আলাহিসাল্লামকেও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 যদি কথা শুনতে চাই তাহলে আমাদেরকে একেবারে সেই ব্যক্তির নিকটবর্তী হতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে সেই ব্যক্তির নিকটবর্তী হতে হবে আল্লাহাল্লাহ তিনি বলছেন আমি ইন্নামা আকুম মুসলাম আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের কথাকে শুনবো এর মানে এই নয় যে সত্তাগতভাবে আল্লাহ তাল্লাহ সেখানে চলে আসবেন বরং আল্লাহ তাল্লাহ যে স্থানে অবস্থান করছেন সেখানের থেকেই তিনি এই বক্তব্যকে শুনতে পারবেন মূলত এর মাধ্যমে আল্লাহ তাল্লাহ তার নৈকট্যকে বুঝাচ্ছেন তিনি মুসাল্লাম যেন ফিল করেন আল্লাহ সুবাহ তার সাথেই আছেন আল্লাহ সুবাহতাল্লাহ এই কথা শুনছেন আল্লাহ সুবাহ তাকে সাহায্য করবেন এটাকে আল্লাহ সুবাহ তাল্লাহ বুঝাচ্ছেন আমি তোমাদের সাথে আছি আমি সেই কথাকে শুনব আরেকটি গুরুত্বপূর্ণ দিক আমরা দেখতে পারি যখন আল্লাহ সুবহান তিনি বলছেন তিনি সেই সংলাপকে শুনবেন এর অর্থ সেটার বিশেষ গুরুত্ব রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ এক আলোচনা সংঘটিত হতে যাচ্ছে যার শ্রোতা হচ্ছেন আল্লাহ সুহামতাল্লাহ আল্লাহ সুবাহতাল্লাহ শুনবেন মুসা কি বলছেন আল্লাহ সুহামতাল্লাহ শুনবেন ফেরাউন কি জবাব দিচ্ছে আল্লাহ সুহামতাল্লাহ তিনি হচ্ছেন স্বামী আলীম সর্বশ্রোতা সর্বজ্ঞানী আল্লাহ সুহামতাল্লাহ সবকিছু শুনেন কিন্তু বিশেষভাবে যখন তিনি বলেছেন আমি শুনব এর বিশেষ গুরুত্ব আমাদের সামনে উপস্থাপিত হয় কাজেই এমন এক মহাসংলাপ সংঘটিত হতে যাচ্ছে মোসা এবং ফেরাউনের মধ্যে যা শোনার মতো যা সাধারণ কোন সংলাপ নয় যখন আল্লাহ মোহাম্মতাল্লাহ বলছেন তিনি শুনবেন তাহলে আমাদের সেই সংলাপকে যথিষ্ট মনোযোগের সাথে শোনা উচিত আল্লাহ মোহাম্মতাল্লাহ বলছেন রণের কাছে তোমরা উভয়ে যাও উভয়ে বলো আমরা উভয়ে একজন আলামিনের মতো আমরা উভয়ে আমাদের বিশ্বজাহানের রব রাব আলামিনের প্রেরিত বার্তা বাহক তার বার্তা নিয়ে আমরা তোমার এসেছি আমরা নিজে থেকে তোমার এখানে আসিনি তার পাঠানো বার্তা নিয়ে আমরা তোমার কাছে এসেছি এবং লক্ষণীয় আমরা এখানে দেখতে পাই আল্লা সুতলা যে বিষয়কে বলতে বলেছেন ইন্না রাসুলু অথচ তারা গিয়েছেন দুইজন এখানে আল্লাহ বহু বচনকে ব্যবহার করেননি আল্লাহ এক বচন শব্দ ব্যবহার করেছেন এর অর্থ মুসা এবং হারুন আলহিম একটা আলমিন ফের কাছে যাও গিয়ে বলো ইন্না রাসুল রাব্বল আলামিন আমরা বিশ্বজাহানের রবের পাঠানো বার্তাবাহক কি বার্তা নিয়ে এসেছি আনআিল ইসরাইল। যাতে তুমি বনি ইসরাকে আমাদের সাথে ছেড়ে দাও বনি ইসাহলকে আমাদের সাথে যেতে দাও সুতরাং দুইটি বিষয়কে আল্লাহ মহাম্মাল্লাহ ফেরাউনের সামনে পেশ করতে বলেছেন প্রথম যে বিষয় আলাহ সুবাহ বলতে বলেছেন সেটা হচ্ছে আমরা রাব্বুল আলমিনের প্রেরিত বার্তা বাহক দ্বিতীয় বিষয় আমাদের সাথে বনি ইসরালকে ছেড়ে দাও আমরা জানি ফেরাউন যে জাতিকে দাস হিসেবে ব্যবহার করছিল তার রাজত্ব টিকিয়ে রেখে তার হচ্ছে বনি ইসরাহি মৌসা আলাহিসাল্লাম সেই বনই সাইলের একজন সদস্য তিনি দাবি নিয়ে এসেছেন বনইকে ছেড়ে দিতে হবে মুক্ত করে দিতে হবে উপরে অত্যাচার করা হারুন আলহিম তার এসে বলেছেন আমরা এসেছি বিশ্বজাহানের রবের কাছ থেকে তুমি তোমাকে রব দাবি করেছ আমরা এসেছি বিশ্বজাহানের রবের কাছ থেকে আমরা দেখতে পাই আল্লাহ মুসা এবং ফেরাউনের মধ্যে সংলাপকে উল্লেখ করার সময় তার ঠিক আগে অধিকাংশ সুরাতে আলোচিত হয়েছে আল্লাহ সুহামতাল্লাহ মু্লাহিসাল্লামকে কি বললেন তার ঠিক পরে একটা ট্রানজিকশন আমরা দেখতে পাই যেখানে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন ফেরাউন কি জবাব দিচ্ছে অর্থাৎ সাহিদ রাহ মৌসা আল্লাহাম এমন ভাবে তার দায়িত্বকে পালন করেছেন ঠিক আল্লাহ সুহাম্মাল্লাহ যা বলতে বলেছেন যেভাবে বলতে বলেছেন তিনি হুবহু একই বিষয়ে ফেরাউনের কাছে পেশ করেছেন কাজেই এই মাঝখানের বর্ণনাকে আলাহ সুহাম্মাল্লাহ উল্লেখ করেনি বরং ফেরাউন যে জবাব দিয়েছে আল্লাহ যা বলতে বলেছেন আল্লাহর কাছ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ় সুতরাং স্পষ্ট হয়ে গেল মুনসা আল্লাহিসাম হুবুর তাই বললেন যে আল্লাহ তাকে বলতে বলেছেন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 এই দৃশ্যকে যদি আপনি দরবারের একজন প্রহরীর অবস্থান থেকে বুঝেন সেখান থেকে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন সেই সময়ে মুন্লামের বিরুদ্ধে পরিস্থিতি পরিস্থিতি ছিল। ছিল। সেখানে তারা হাস্য বিদ্রুপ শুরু করলো তামাশা শুরু করলো তামাশা শুরু করলো বিদ্রুপ শুরু করলো কটাক্ষ করা শুরু করলো এতগুলো বছর পালিয়ে থাকার পরে তুমি তোমার ভাইকে নিয়ে ফিরে এসেছ আর দরবারে এসে বলছো তুমি নাকি নবী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 তার কারণে তোমরাই বিজয়ী হবে মুসা আলাহিসাল্লাম যিনি পলাতক ছিলেন যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে যাকে হত্যার পরামর্শ করা হয়েছিল সেই মুসা আল্লাহাম রাজ্যের সবচেয়ে বেশি নিরাপত্তা যে স্থানে ফেরাউনের প্রাসাদ সেই প্রাসাদে তিনি কিভাবে গেলেন সেখানে কি ঘটনা ঘটল সেই বর্ণ আলোচনাত তিনি আমাদেরকে দেননি মূস আল্লাহিস্লামের কাহিনীর অনেক বিষয় আল্লাহ সুহামতাল্লা বিস্তারিত বর্ণা দিয়েছেন কিন্তু এতগুলো বছর পর ফিরে এসে কিভাবে ফেরাউনের দরবারে মৌসা আলাহাম পৌঁছালেন সেই বর্ণনা আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে উল্লেখ করারও প্রয়োজন মনে করেননি কারণ খুবই স্পষ্ট আল্লাহ সুতল তিনি যদি কাউকে তার দূত মনোনীত করেন তিনি যদি কাউকে তার বার্তাবাহক হিসেবে নির্বাচিত করেন এটা খুবই স্বাভাবিক তিনি তার সেই বার্তাবাহকের চলাচলের ব্যবস্থা করে দেবেন পথ করে দেবেন তিনি তার দূতের চলাচলের ব্যবস্থা করে দেবেন কিভাবে মুসাল্লাম সেই দরবারে পৌঁছালেন সেই বর্ণনা আল্লাহ সোহামতোল্লাহ আমাদেরকে দিচ্ছেন না আল্লাহ মোহাম্মতোল্লাহ সরাসরি আমাদেরকে নিয়ে যাচ্ছেন সেই পরিস্থিতিতে ভিসরের তথাকথিত পরাক্রমশালী শাসক ফেরাউন তার সভাসদ নেতৃবৃন্দ সর্দার সেনাপতিদের মাঝে দাঁড়িয়ে সবার দৃষ্টি সাঈদরা মুসা্লামের দিকে পলাতক আসামি ফেরাউনের পালক পুত্র মুসাফিরে এসেছে আর মুস্তাত সেই বনী সেলির একজন সদস্য সব থেকে নিত্য যে জাত সমাজের দাস শ্রেণী সেই বনির সৈলের একটা লোক এখানে দাঁড়িয়ে পরিস্থিতিটা এমনই ছিল করে তারা হাস্য বিদ্রুপ করতে আমরা দেখতে পাচ্ছি বিতর্ক শুরু হওয়ার ঠিক আগের যে পরিস্থিতি বাহ্যিকভাবে মোসা এবং ফেরাউনের মধ্যে বিতর্ক শুরু হওয়ার আগে সমস্ত দিক থেকে নিজের হোমগ্রাউন্ডে এগিয়ে আছে ফেরাউন সমস্ত পরিস্থিতি তার পক্ষে লোকজন তার পক্ষে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 ভরা আমজলিসে ফেরাউনের লোক লস্করদের মধ্যে গিয়ে এই কথা বলার অর্থ হচ্ছে সরাসরি ফেরাউনকে সবথেকে বড় অপমান করা বাস্তবে এটা কোনো অপমান নয় এটাই ছিল সত্য বাস্তবতা কিন্তু যারা মিথ্যার মাধ্যমে নিজেদের সম্মান খুঁজতে যায় তাদের সামনে যখন সত্যকে সব থেকে কোমলভাবে উপস্থাপন করা হয় তারা অপমানিত বোধ করে কাজে ফিরাউন তার মিথ্যা যখন মিথ্যার চাদর যখন তার গা থেকে খুলে গেল সে চরমভাবে অপমানিত হলো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 ফেরাউনের প্রতিক্রিয়া কি ছিল ফেরাউন মিশরের রাজা ধূর্ত রাজনীতিবিদ নিজের সিংহাসনে উঁচু আসনে বসে আছে তার সভাসদরা মুসার দিকে তাকিয়ে বিদ্রুপ করছে কটাক্ষ করছে তাচ্ছিল্য করছে পরিস্থিতি ফেরাউনের অনুকূলে ফেরাউন পরিস্থিতির সুবিধাকে কাজে লাগালো মুসার দিকে তাকিয়ে এসে বলল আল্লাহ মুল্লাহ বলছেন ফেরাউন বলল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 তিনি এসেছেন আল্লাহ সুবাহার বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য এবং সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য ঠিক নিয়ে ধূর্ত হয় চালাক হয় তাহলে মূসা আল্লাহিসাল্লাম তিনি ইমানি শক্তি নিয়ে বুদ্ধিমান এটাও আমাদেরকে মনে রাখতে হবে ফেরাউন খুবই ধূর্ত সে মূসার মানসিক দৃঢ়তাকে পরীক্ষা করার জন্য অপমান করে কথা বলছে সবার সামনে ফেরাউন বললো কতগুলো বছর তুমি আমাদের মধ্যেই কাটিয়েছ এবং দ্বিতীয় বিষয় তুমি তোমার তোমার সেই সেই অপরাধ কাজ যা করার তুমি একজন ব্যক্তিকে হত্যা করেছিলে ফেরাউন বলল তুমি তোমার সেই কাজ যা করার তা তো করেছুই ফেরাউন মুসা আলাহ সাল্লামকে ভয় দেখানোর চেষ্টা করছে নার্ভাস করার চেষ্টা করছে ফেরাউন মুসা আল্লাহামকে তিনটা বিষয় নিয়ে কথা বলেছে প্রথমে বলেছে আমি তোমাকে লালন পালন করেছি তুমি আমার বাড়িতে কতগুলো বছর থেকে ছিলে এবং এরপর তুমি আমারই লোককে হত্যা করেছ এরপর ফেরাউন কি বলল ফেরাউন বলল সাঈদরা মসা আলাহাম হারুন আলাহাম সাথে নিয়ে ইমানের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে গিয়েছেন রাসুল হিসাবে ফেরাউন মুসা আলাইস্লামকে বলছে ও আনতা মিনাল কাফিরিন আর তুমি তো কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত ফেরাউন মুসা আলাহিস্লামকে কাফের বলছে অস্বীকারকারী অর্থে তাকে ফেরাউন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 আল্লাহ সুহামতাল্লা যখন মুসাের সঙ্গে কথা বলেছিলেন সেইখানে আল্লাহ করেছিলেন ফেরাউন তার বক্তব্য শুরুই করেছে সেই দুইটি বিষয়কে উল্লেখ করার মাধ্যমে প্রথম বিষয় তুমি আমার বাড়িতে বড় হয়েছো দ্বিতীয় বিষয় তুমি তোমার সেই কাজ যা করার তা তো করেছো অর্থাৎ তুমি একজন ব্যক্তিকে হত্যা করেছিলেন এবং এই বিষয়গুলো সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি কি হবে এই বিষয়গুলোকে কিভাবে দেখা দরকার সেই প্রসঙ্গে আল্লাহ দিয়েছিলাম যাতে তুমি আমার দৃষ্টির সামনে বড় হতে পারো সুতরাং মূসা আল্লাহাম স্পষ্টই জানেন ফেরাউনের বাড়িতে বড় হওয়া এটা ফেরাউনের কোনো অনুগ্রহ ছিল না বরং আল্লাহ তিনি আসিয়া এবং ফেরাউন তাদের অন্তর্কে মুসা আল্লাহলামের জন্য অনুকূল করে দিয়েছিলেন যার কারণে ফেরাউন তাকে পালন করতে বাধ্য হয়েছে সুতরাং কৃতিত্বের দাবিদার আল্লাহ সুখমতাল পালন করতে হলেন আল্লাহ নয়। এবং পরবর্তী বিষয় আল্লাহ সুখমাত্র হত্যাকাণ্ডের বিষয়ে বলেছেন এরপর আমি তোমাকে সেই গাম থেকে দুঃখবোধ থেকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছি কাদের ফেরাউনের সে ধূর্ত কৌশল এখানে খাটবে না তিনি মুসা আলাহ সাল্লামকে ঘাবরে দেওয়ার যে চেষ্টা করছেন ফেরাম মুসা্লামকে ঘাবার যে চেষ্টা করছে ব্যক্তিত্বকে অপমান করে সেই অপরাধের কথা স্মরণ করিয়ে দিয়ে সেটা এখানে কার্যকর হবে না এরপর আসুন দেখি মুসা তিনি সেখানে এই দুইটি বিষয় নিয়ে কি জবাব দিয়েছিলেন মুসা আল্লাহাম জবাব দিলেন তিনি বললেন সেই অপরাধ আমি তখন করেছিলাম যখন আমি বিভ্রান্ত হয়েছিলাম করলেন না তিনি স্পষ্ট করলেন হ্যাঁ সেই অপরাধ আমি করেছি যখন আমি বিভ্রান্ত হয়েছিলাম সৎসাহস মুসা্লাম সরাসরি স্বীকার করে নিলেন সেই সময় আমি বিষয়টা জানতাম না কনফিউজ ছিলাম পরিস্থিতি শিকার এরপরে তিনি কি বললেন এরপর মুসা বললেন এবং আমি তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম যখন আমি ভয় করতাম এই কথার মাধ্যমে কি বোঝা যাচ্ছে মৌসা বলছেন আমি তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম লাম্মা খিফতুকুম যখন আমি তোমাকে ভয় করতাম অর্থাৎ এখন আমি আর তোমার ভয়ে ভীত নই এবং আমরা দেখতে পাচ্ছি তিনি সরাসরি ফেরাউনের দরবারে ফিরে এসেছেন মিশরে এসেই তিনি এসে উপস্থিত হয়েছেন ফেরাউনের দরবারে তিনি যে ফেরাউনের ভিতনন এটাও তার একটা স্পষ্ট প্রমাণ এবং আমার রব তিনি আমার সত্যিকার রব তিনি আমাকে বিচক্ষণতা দিয়েছেন এবং আমাকে তাদের মধ্যে একজন করেছেন যাদেরকে তিনি রিসা প্রদান করেন তার বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রদান করেন সুতরাং সেই প্রশ্নের উত্তর চলে আসলো কেন এতদিন ফেরাউনের বাড়িতে বড় হলেও এর আগে মুসাল্লাম এই বিষয় নিয়ে কথা বলেননি কারণ এই দায়িত্বকে এর আগে দেননি মুসল্লাহ সাল্লাম বলেছেন আমার রব আমাকে হুকমান হুকুম প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন বিচক্ষণতা দিয়েছেন এবং আমাকে তাদের মধ্যে একজন করেছেন যাদেরকে তিনি রিসাদাতের দায়িত্ব প্রদান করেন যাদেরকে তিনি রাসুল মনোনীত করেন দরবারে এসে প্রথম যে কথা সাইদিন মসাল্লাহাম বলেছেন সবার প্রথমে যে বিষয়কে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে আমি একজন রাসুল অর্থাৎ রাসুল অর্থ বার্তা তার মানে কেউ সেই বার্তা দেওয়ার দায়িত্ব দিয়ে তাকে প্রেরণ করেছে মাঝখানে ফেরাউন বিষয়টিকে সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো বিষয়ে পরিবর্তন করার চেষ্টা করলো ফেরাউনের সেই অভিযোগগুলোর পর তিনি যখন জবাব দিলেন সুহান আল্লাহ মুসাল্লাহ সাল্লাম ঠিক আগের জায়গাতেই চলে আসলেন তিনি তার কথা শেষ করলেন এভাবে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 যদি কোনো রাজনীতিবিদরা অস্বস্তিকর পরিস্থিতিতে চলে যায় যদি কোনো রাজনীতিবিদ দেখে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটাকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না তার বিরুদ্ধে চলে যাচ্ছে তখন তারা নিজেরাই পাতানো নাটক তৈরি করে কৃত্রিম বিতর্কের সৃষ্টি করে এবং তাদের নিয়ন্ত্রিত মিডিয়াগুলো সেগুলো নিয়ে আলোচনা টকশ শুরু করে দেয় ফলাফল সাধারণ মানুষ খুব দ্রুত আগের সেই বিষয়কে ভুলে যায় যখন সেই রাজনীতিবিদ তারা বিব্রতকর পরিস্থিতিতে ছিল মুহ সালাম সাল্লামকে আটকানোর জন্য ফেরাউন সেই প্রতিষ্ঠায় করেছিল না তিনি আবার সেই চলে আসলেন যে কথা দিয়ে তিনি আলোচনা শুরু করেছিলেন তিনি হচ্ছেন একজন এবং তুমি যে নিয়ামতের কথা আমাকে মনে করিয়ে দিতে চাচ্ছ কিসের নিয়ামতাম কিসের অনুগ্রহের কথা আমাকে স্মরণ করিয়ে যাচ্ছ। কিসের নিয়ামত কিসের অনুগ্রহ ফেরাউন যদি বন ইসরা এর শিশুদের হত্যা না করত। তিনি নিজের বাড়িতে নিজের মা বাবার কাছেই বড় হতে পারতেন কাজেই মৌসালাম সেভাবেই জবাব দিলেন তিনি স্বীকার করলেন তিনি ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন কিন্তু সেটা কিসের বিনিময়ে আন আবত্তা বন ইসরা বনে ইসরা নিজের গোলাম বানিয়ে রাখার পাপ মোচনের জন্য একজনকে লালন পালন করার কথা স্মরণ করিয়ে দিয়ে অনুগ্রহ করার কথা স্মরণ করিয়ে দিয়ে ফেরাউন কি বাকি সমস্ত জাতিকে নির্যাতন করাকে বৈধ করে নিতে যাচ্ছে ফেরাউন যে যুক্তির মাধ্যমে সালামকে বিব্রত করার চেষ্টা করছিল সাইদিনা মুসাই আলাহাল্লাম সেই যুক্তি দিয়েই ফেরাউনকে বিব্রত করে দিলেন তিনি প্রশ্ন করলেন অতিলকা আমাতুন এবং সেই নিয়ামতের কথা সেটা কি বনে ইসরায়েলকে নিজের গোলাম বানিয়ে রাখার পাপ মতনের জন্য ছিল এখানে আমরা বলতে পারি।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 ফেরাউন নিজেকে তাদের কাছে এমনভাবে উপস্থাপন করে যেন ফেরাউন আসলে এক মহান বুদ্ধিমান নেতা যেন তার ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় কিন্তু তার সমস্ত আয়োজন ভেঙে গেল সাইদিন মূসাল্লাম দাঁত ভাঙা জবাব দিলেন যে দুইটি বিষয়কে উল্লেখ করে ফেরাউন মুসাল্লা সাল্লামকে অপমানিত করতে দিয়েছিল তার মধ্যে প্রথম বিষয় সে বলেছিল মূসাকে লালন পালন করার কথা এবং মূসা আলাহিসাল্লামকে সে তার অনুগ্রহ নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে যাচ্ছিল দুই নম্বরে সে মূসাকে ভিতর করতে যাচ্ছিল সেই ব্যক্তির নিহত হওয়ার মাধ্যমে স্বীকার করলেন তিনি বললেন আমি পরিস্থিতি স্বীকার ছিলাম আমি সেই সময় বিভ্রান্ত হয়েছিলাম এবং তার আগে মোসা আল্লাহিস্লামকে লালন পালনের কথা স্মরণ দিয়ে ফেরাউন নিজেকে একজন অনুগ্রহকারী ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল বিনিময়ে সমস্ত বনি ইসরাহল জাতিকে নির্মমভাবে অত্যাচার নিপীড়ন করার কথা কি তুলে বলেন কাজে ফেরাউন মূল প্রসঙ্গ থেকে সরে গিয়ে যে সাইড ইস্যুগুলোকে সামনে আনতে চেয়েছিলাম অপমানিত করার জন্য ভীত করার জন্য সাইজরা মূসলাম সেই সাইড ইস্যুগুলোকে এমনভাবে জবাব দিলেন এমনভাবে কথাকে শেষ করলেন যা সেই মূল ইস্যুগুলোকে ফেরাউনের সামনে উপস্থাপন করল মুসা সর্বশেষ কি কথা বলেছিলেন মুসালাম বলেছেন তোমার আমার প্রতি করা সেই তথা কথিত অনুগ্রহ এটা কি বন ইসরায়েলীদেরকে গোলাম বানিয়ে রাখার বিনিময় ছিল কাজেই বন ইসরায়েলের প্রতি ফেরাউন যে নির্যাতন করছে অত্যাচার করছে সেই ইস্যুকে ফেরাউনের সামনে মুসালসাল্লাম উপস্থাপন করলেন তার সামনে ঠেলে দিলেন কাজেই দেওয়ার পালা সালাম তার নিজের দুইটি দাবির উপরে দুই দফা দাবির উপরে অটল রয়েছেন ভিন্ন খাতে কথা ঘুরানোর চেষ্টা করে আর কোন লাভ নেই মুসা আলা যা বলছেন ঠিক সেটাকে জবাব দিতে হবে ফেরাউনকে লক্ষ্য করি কি বলছিল ফেরাউন যখন দেখল তার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার সুযোগ নেই তার ছিল স্বরে উপহাসের সুরে বিদ্রুপের সুরে সে প্রশ্ন করল আল্লাহআ বলছেন ফেরাউন বলল ওমা রব্বুল আলামিন রাবুল আলমিন আবার কি জিনিস রাব আলামিন এটা আবার কি ফেরাউন প্রশ্ন করতে পারতো অমান রাবুল আলামিন। কে তোমার রব কে সেই আলামিন। প্রশ্ন আলামিন। রাচ্ছিল আলামিন এটা আবার কি জিনিস যেন এই বিষয়টির কোন অস্তিত্বই নেই জুহান ফেরাউন এমন ভাব করল এমন ভাবে প্রশ্ন করলো যেন এটা একটা অবাস্তব প্রশ্ন রব আবার কে অমা রাব্বুল আলামিন।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 সেটা হতে পারে মানবরতিত কুফরি সংবিধান বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম সবখানে আল্লাহর আইন দূরে থাকুক আল্লাহ তারা সহ্য করতে পারে না এটা হচ্ছে বর্ণনা থেকে আমরা দেখতে পাই সেখানে ফেরাউন মুসাকে প্রশ্ন করছে পালন কর্তা কে সুরার সুহার বর্ণনায় আমরা দেখতে পাচ্ছি ফেরাউন অহংকার অধ্য প্রকাশ করেছে অপরদিকে সুরা ফেরাউন কিছুটা বিনত হয়ে প্রশ্ন করছে তবে তোমাদের রপ কে হেমুসা এই সমস্ত অবাধ্য অহংকারকারীদেরকে নত করার জন্য কি বলতে হবে আলোচনা মুসাকে শিক্ষা দিয়েছেন যদি তাদের জন্য সুসংবাদ যথেষ্ট না হয় তাহলে সতর্ক বার্তাকে পেশ করতে হবে ভারসাম্য রক্ষা করে দাওয়াত দিতে হবে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 ফামান ফামানব্ব কুমা তবে তোমাদের রবকে হে মোসা এবং এই দুইটি সমন্বয় সমন্বয় উভয় আমাদের সামনে প্রমাণ করে রবের পরিচয় নিয়ে বেশ কিছু সময় ধরে সাইদিন মোসা আলাইসাল্লাম এবং ফেরাউনের মধ্যে আলাপ হয়েছিল আল্লাহ তিনি সব থেকে ভালো জানেন। শুরুতে ফেরাউন একগেমি অবাধ্যতা অহংকার পেশ করলেও শেষে সে রবের অস্তিত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে যখন মুসা আলাহাম আজের সংবাদ তাকে জানিয়ে দিয়েছেন যদি তুমি রোপ করো মুখ ফিরে নাও তোমার উপর আজাব পড়বে এটা আমাদের কাছে পরিচয়কে তাদের সামনে পেশ করে দেবেন সত্যিকারের রব সম্পর্কে তাদের জন্য অন্তরে কোন সন্দেহ না থাকে তিনি এসেছেন আমন্ত্রণ জানাতে দাওয়াতের অর্থ হচ্ছে আহ্বান করা সেই উপযুক্ত জবাবটাই দিলেন যে জবাব ফেরাউনকে থেকে বেশি কাবু করবে ঘায়াল করে দিবে থেকে আমার দেখতে পাই মুসাআ তিনি রবের পরিচয় পেশ করে তিনি বলছেন তিনি সেই আসমানেরও রব এবং এই জমিন এই জমিনের রব। আমরা বলেছি সেই সময় ফেরাউন এবং মিশরবাসীরা তারা সূর্যের পূজার ছিল সূর্য কথায় থাকে আসমানে অপরদিকে ফেরাউন সে নিজেকে জমিনের রব বলে দাবি করেছে আর আসমানের রব হিসেবে পেশ করেছে সূর্যকে এই কারণে সুহান মুসা আল্লাহাম এত সুন্দরভাবে রবের পরিচয়কে উপস্থাপন করলেন তিনি বললেন যিনি রাব্বুল আলামিন যিনি আমার রব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 সাইদ্রাম মুসাই আলাহাম তিনি যখন দরবারের প্রধান ফেরাউনের সাথে কথা বলছেন স্বাভাবিকভাবেই সেই বক্তব্য সবার বলা হচ্ছে সবাই সেই কারণ সভার যিনি প্রধান তার বক্তব্যকে সবাই শুনছে এবং তারাও ফেরাউনের মতো চিন্তাধারায় বিশ্বাসী কাজেই আসমান এবং জমিনের সত্যিকারের রবকে এটা নিয়ে তাদেরও সন্দেহ থাকার কথা সেই কারণে সাইদ্রাহসা আলাহাম সবাইকে উদ্দেশ্য করে জবাব দিলেন ইনকুন্ত যদি তোমরা নিশ্চিত প্রমাণ চাও যদি তোমরা জানতে চাও সত্যিকার রবকে এটাই হচ্ছে সেই রবের পরিচয় প্রথমে ফেরাউন রবের অস্তিত্বকে অস্বীকার করতে চাইছিল অমা রবীন্দ্র বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি যখন মোসা আলা সাল্লাম আজাবের হুমকি জানিয়ে দিলেন ফেরাউনের সামনে ফেরাউন কিছুটা ভীত হল তখন সে কোমল ভাবে প্রশ্ন করল অলা ফামান রব্বু কুমা ইয়া মোসা তবে তোমাদের দুজনের পালন কর্তা কে হে মোসা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 মুসার আগের উত্তর শেষ হওয়ার আগেই নতুন প্রশ্ন করল ফেরাউন তিনি সমস্ত আসমান জমিনের স্রষ্টা তিনি রাব্বুল আলামিন। তিনি যেমনি ভাবে আমাদের রব ভাবে আমাদের পূর্বপুরুষের রব এখানে ভ্রান্তির কোন সুযোগ নেই কিন্তু ফেরাউন সূক্ষ্ম চালাকি করে তার সভাসদকে বিভ্রান্ত করতে চাইল মোসা আলাকে একটি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে আরেকটি প্রশ্ন করল বারবার কথা বলার মধ্যে ভিঘ্ন ঘটাল এবং মোসা আলাও মাথা ঠান্ডা রেখে সংক্ষেপে সেভাবে জবাব দিলেন কারণ তাকে ফিরে যেতে হবে মূল প্রসঙ্গে মৌসা আলাহিস্লাম জবাব দিলেন পূর্ববর্তী লোকেদের খবর আমার রবের কাছে দরবারে এসেই রবের পরিচয় দেওয়া শুরু করেছিলেন এভাবে মুসা আল্লাহলাম রবের পরিচয় দেওয়া শুরু করেছিলেন এভাবে যিনি আসমানের রব যিনি জমিনের রব এবং উভয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছুর তিনি হচ্ছেন সত্যিকার রব আমাকে পাঠিয়েছেন যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হতে চাও দরবারের লোকেরা মুসা কথা মুগ্ধ হয়ে শুনছে এবং এত সুন্দরভাবে যখন রবের পরিচয়কে মুসা আল্লাহাম পেশ করলেন দরবারে উপস্থিত সবার মধ্যে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 কে আমার রব রবের পরিচয় কি এই জীবনের উদ্দেশ্য কি এই মৌলিক প্রশ্নগুলো নিয়ে যেন মানুষ চিন্তাও করতে না পারে সেই ভাবনার সুযোগটাও সকল যুগের ফেরা দিতে চায় না তারা চায় আমাদের জীবনে কোনো অবসর না থাকুক সকালে উঠে আপনি বের হবেন সন্ধ্যায় বাড়ি ফিরবেন ছুটির দিনে কথিত বিনোদনের নামে হারাম কাজে ব্যস্ত থাকবেন এরপর সপ্তাহের প্রথম দিন থেকে আবার কাজে যোগ দেবেন তারা আপনাদের শিক্ষা দিতে চায় এটাই হচ্ছে জীবন কাজেই এই জীবনের মধ্যে রব কে এটা নিয়ে চিন্তা করার কি দরকার কিন্তু ফেরাউন যখন দেখল লোকেরা মুগ্ধ হয়ে মৌসা আলাহামের কথা শুনছে প্রথমে সে তাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিতে চাইল সুরাত দেখতে পাই ফের বিভ্রান্ত ছড়িয়ে দেওয়ার জন্য প্রশ্ন করল তাহলে আগের যুগের অতীত যুগের লোকেদের অবস্থা কি হবে কিন্তু এর এরপরও মোসা আলাহিস্লামের সঠিক জবাবের কারণে লোকেরা যখন মুগ্ধ হয়ে মৌসা আলাহিস্লামের কথা শুনছিল আমরা দেখতে পাচ্ছি ফেরাউন দরবারের উপস্থিত সবাইকে সাবধান করে দিল ধমক দিল সে বলল তার বর্গদেরকে বলল তোমরা কি শুনছ না সে কি বলছে আল্লাহন কিছুতেই মূস্লামকে থামানো যাচ্ছে না এমন কি আগের যুগের লোকেদের বাপদাদাদের কথা সেন্সিটিভ ইস্যু এত যুগ ধরে যা পালন করে আসলাম তাহলে কি ভুল করলাম বাপদাদারা কি ভুল করেছে মুসাআসালাম তিনি তোমাদের রব তোমাদের পূর্বপুরুষের চূড়ান্ত অধৈর্য হয়ে উঠল কারণ লোকেরা মুসা আল্লাহামের কথা শুনছে এই সংলাপের ভারসাম্য চলে যাচ্ছে তিনি ফেরাউনের কাছে এসেছেন আমন্ত্রণ নিয়ে নিমন্ত্রণ নিয়ে দাওয়াত নিয়ে আল্লাহর দিকে আহ্বান করার কাজ নিয়ে তিনি এসেছেন এখানে বিতর্ক করার জন্য তিনি আসেননি এবং শুরুতেই কারো সঙ্গে বিতর্কি লিপ্ত হওয়া এটা দাওয়াতের সঠিক আদব নয় সে কারণে আমরা দেখতে পাই সাইজ আল্লাহ তিনিও দরবারে এসে খুবই কোমলভাবে তার দাওয়াতকে শুরু করেছেন দাওয়াত মানে নিমন্ত্রণ জানানো আহ্বান জানানো তিনিও দরবারে এসে ফেরাউনকে সত্যের দিকেই আহ্বান জানিয়েছেন পবিত্র হওয়ার দিকেই আহ্বান জানিয়েছেন যেমনটা আমরা দেখতে পাই সুরা নাজিয়াতে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 কিন্তু সুহান আল্লাহ মুসা আল্লা দাওয়াতের মাধ্যমে সুন্দর উপযুক্ত এবং সংক্ষিপ্ত জবাবে দরবারের লোকেরা যে দরবারের লোকেরা শুরুতে সাইদিনা মৌসা আলা নিয়ে তামাশা বিদ্রোপ করছিল তারাই এখন মনোযোগের সাথে মৌসা আলাহামের জবাবকে শুনছে ফেরাউন তার সমস্ত ধৈর্য হারিয়ে ফেলল চূড়ান্ত অধৈর্য হয়ে ফের তার পারিষদর্গকে ধমক দিয়ে বলল আলা তাস্তা মুন তোমরা কি শুনছ না সে কি বলছে ফেরাউন বলল তোমরা কি শুনছ না সে কি বলছে এর অর্থ হচ্ছে অলরেডি তারা মুগ্ধ হয়ে মৌসা শুনছে কিন্তু কথাগুলো সেটা তো ফেরাউনের সংবিধানের বিরুদ্ধে চলে যাচ্ছে। এর পরও কিভাবে তারা সেই বক্তব্যকে চুপ করে শুনতে পারে এই কারণে ফেরাউন নিজে অস্তিত্বকে স্মরণ করে দিয়ে প্রশ্ন করল তোমরা কি শুনছ না সে কি বলছে ফেরাউন যে বিভ্রান্তির সৃষ্টি করে যে সন্দেহ এবং সংশয় সৃষ্টি করে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 চুপ করে থাকতে না পেরে সে বলে উঠল ই তোমাদের কাছে পাঠানো রাসুল সে তো নিশ্চয়ই এমন ভাবে লোকেরা মুসা আলাহামের বক্তব্যকে শুনছিল নিজের অজান্তে ফেরাউন বলে উঠল তোমাদের কাছে পাঠানো রাসুল উসিল ইকুম যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে তো এক বদ্ধ উন্মাদ আল্লাহর দাওয়াতকে পেশ করতে নিজের ব্যক্তিত্বকে উদ্ধার করার জন্য নয় মোসা আল্লাহাম নিজেকে রক্ষা করতে ব্যস্ত হয়ে গেলেন না তিনি রবের পরিচয় তাদের সামনে আরো সুন্দরভাবে পেশ করতে থাকলেন সালাম তিনি দরবারের লোকেদের মাঝে রবের পরিচয় পেশ করছেন সালাম বললেন সালাম বললেন তিনি পূর্ব পশ্চিম মশরিক থেকে মাগরিব পর্যন্ত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 মুসা রবের পরিচয় দেওয়া শুরু করেছিলেন এভাবে সেই শুরুর বক্তব্যেরই অংশ কিন্তু মাঝখানে ফেরমন বারবার বিঘ্ন ঘটাল মুসা মাঝখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে বাধ্য হলেন এবং সবশেষে মুসাইসাল্লাম রবের পরিচয় তুলে ধরলেন একবারে চূড়ান্ত টেনে তিনি বললেন যে জমিন সম্পর্কে রাজত্ব তোমরা টিকে থাকার জন্য যেই লোকেদেরকে দরকার সেই মন্ত্রিসভা ক্যাবিনেট তারা দিকে ঘুরে যাচ্ছে কাজে ফেরাউন এবারে মোসা সালামকে ভীতি প্রদর্শন করল মুসা সালামকে ফেরাউন বলল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করো ইলা হিসেবে গ্রহণ করো আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ সে কারাগারে নিক্ষেপ করবে উদ্দেশ্য মোসা আলাহিসাল্লাম যেন ভীতির কারণে নিজের অবস্থানকে নিজের বক্তব্যকে নিজের দাওয়াতকে প্রত্যাহার করে নেন দরবারে মাত্র কয়েক মিনিটের দাওয়াতে সাইদিনা মোসা আল্লাহাম যে প্রভাব সৃষ্টি করেছেন মুসা আল্লাহামকে হত্যা করলেও সেই প্রভাব থেকে মুক্ত হওয়া যাবে না বরং চারিদিকে প্রচারিত হবে এই কথাগুলো বলার কারণে করা হয়েছে মিশরে মুসার দাওয়াত ছড়িয়ে যাবে। অপরদিকে কারাগারের ভয়ে যদি নিজের বক্তব্যকে নিজেই প্রত্যাহার করে নেন যদি তিনি বিরত হন থেমে যান অর্থাৎ যদি তাকে আদর্শগতভাবে পরাজিত করা যায় সেই ক্ষেত্রে ফেরানের উদ্দেশ্য সফল হবে সুহান আল্লাহ আল্লাহ তিনি সেই দরবারে এমন এক অবস্থা সৃষ্টি করে দিয়েছেন যেখানে ফেরাউন মুসার দাওয়াতকে পরাজিত না করা পর্যন্ত মুসাকে হত্যা করতে পারছে না এবং এভাবে আল্লাহ সমস্ত যুগের কাফেরদের সামনে মূলা ঝুলিয়ে দেন তারা মরিতিকার পেছনে ছুটতে থাকে তারা মনে করে আর একটু গেলেই তারা জিতে যাবে কিন্তু সেটাই তাদের ধ্বংসের কারণ হয় ফেরাউন মুস আল্লাহামকে ভিত করতে চাইল কিন্তু মুসা আল্লাহ ভীত হলেন না তিনি বুঝতে পারলেন এই সংলাপে ফেরাউন চূড়ান্তভাবে পরাজিত হয়ে গেছে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 কিন্তু এখনো তার কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দুইটি বিশেষ নিদর্শন মজুদ রয়েছে মোসা আল্লাহ ফেরাওয়ান বলল আমি অবশ্যই কারাগারে নিক্ষেপ করব। জবাবে মোসা আল্লাহ তিনিও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি বললেন আমি তোমার কাছে যদি কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসি তাহলেও কি তুমি আমাকে কারাগারে নিক্ষেপ করবে আমি তোমার কাছে কোনো স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি ফেরাওন বলল তুমি সত্যবাদী হলে সেটাকে উপস্থাপন করো ফি সিন এরপর তিনি লাঠি নিক্ষেপ করলেন মুহূর্তের মধ্যে তাঁর সুস্পষ্ট এক অজগর সাপে পরিণত হয়ে গেল তিনি তার হাত বের করলেন সাথে সাথে সেটা দর্শকদের কাছে শুভ্র উজ্জ্বল আলো হিসেবে চমকাতে লাগল ফেরাউন কি করবে ফের প্রমাণ চেয়েছিলাম প্রমাণ উপস্থাপন করেছেন শুরুতে সাইদিন মুসা্লামের মৌখিক দাওয়াত এটাই যথেষ্ট ছিল এখন যে দুইটি মোজিজা আলো সোহামদুল্লাহ মুসাল্লা দিয়েছিলেন সে দুইটিও মোসাল্লাহাম তাদের সামনে প্রদর্শন করলেন লক্ষণীয় বিষয় পাচ্ছি মোসাল্লা সাল্লাম দরবারে উপস্থিত হয়ে এই মুদিজা দুটিকে প্রদর্শন করেননি তিনি প্রথমে সময় নিয়েছেন দরবারে উপস্থিত লোকেদেরকে তাদের চিন্তা শক্তিকে কাজে লাগানোর সুযোগ দিয়েছেন তাদের বিশ্লেষণী শক্তিকে কাজে লাগানোর সুযোগ দিয়েছেন তাদেরকে প্রশ্ন করেছেন উদাহরণ দিয়েছেন ব্যাখ্যা করে জবাব দিয়েছেন ফলে তাদের মধ্যে কিছুটা খায়ের কল্যাণ সৃষ্টি হল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 যারা নিজেদের বিশুদ্ধ ফিতরাত করেছে তাদের অন্তরে শত নিদর্শন থাকলেও কোনটাই প্রতি চিন্তাভাবনা বিশ্লেষণের সুযোগ দিয়ে পরবর্তীতে যখন দুইটি মুজিজাকে প্রদর্শন করলেন তখন তাদের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ রইল না ইনি সত্যি আল্লাহর বার্তা আল্লাহ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 আল্লাহ মহামতাল তার নবীদের হাতে দিয়েছেন হাতে দিয়েছেন যারা আল্লাহর আইনকে এই দুনিয়ার বুকে বাস্তবায়ন করে থাকেন সেগুলোকে প্রতিষ্ঠা করে থাকেন তার বিরুদ্ধে যখন অন্য কেউ কর্তৃত্ব দখল করে নেয় তখন তাদের জন্য এই লাঠি সেটা যেন সেই সাপে এবং আজাবে পরিণত হতে যাচ্ছে অপরদিকে মৌসালাম দ্বিতীয় যে নিদর্শনটি দেখালেন সেটা ছিল আলো মৌসালাম যেদিকে তাদেরকে আহ্বান করছেন সেটা হচ্ছে নূর সেটা হচ্ছে এক উজ্জ্বল আলো কবর্তিকা ইসলাম হচ্ছে নূর ইসলাম হচ্ছে আলো অপরদিকে দরবারের লোকেরা ফেরাউনের অধস্থনেরা তারা কি করল তারা ফেরাউনের দিকে তাকিয়ে থাকল তার মুখাপেক্ষী হয়ে রইল আর ফেরাউন কি করেছিল ফেরাউন স্পষ্ট কুফুরি করেছিল ফেরাউন চিন্তা করল মুসালাই শুধুমাত্র কথার মাধ্যমে তাদেরকে অলরেডি মোটিভেট করে ফেলেছেন এখন আবার এই দুইটি শক্তিশালী মজিজা এগুলোকে ফেরাউন কিভাবে মোকাবেলা করবে এটাকে মোকাবেলা সেই ক্ষেত্রে ফেরাউন সে কি করেছিল কাদের সাথে কথা বলেছিল ফেরাউন দরবারে উপস্থিত সভাসদর মধ্যে যারা প্রধান যারা তার নিকটবর্তী তাদের সঙ্গে সে পরামর্শ করল তাদেরকে উদ্দেশ্য করে সে বলল কোরআন থেকে আমাদের একটি বলছেন قال للملائي حوله قال للملائي حوله ان هذا لا ساحر الله سبحان الله এটা বলেননি লিমান হাওলাহু সবাইকে উদ্দেশ্য করে নয় সবার মধ্যে যারা মালা যারা প্রধান তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে ফেরাউন পরামর্শ করল তাদেরকে উদ্দেশ্য করে ফেরাউন বলল ان هذا لا ساحر عليم নিশ্চয়ই এই ব্যক্তি একজন দক্ষ যাদুকর একজন জ্ঞানী যাদুকর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 يريد أن يخرجكم من أرضكم بسحره فما ذا تأمرون فراون بلو شه تار جادو بوله تما دير كي تما دير ديش تكي بحشكار کرتے جائے فما ذا تأمرون عطب تما دير كي موت تمرا كي مونه کرو لقونيو فراونير موتو شويرا جاري شاشوك عطبا جاري شاشوك شه تار ادينستو دير ফেরাউন তার গোলামদের কাছে মতামত চাচ্ছে হয়ে গেল তার ফেরাউন ধারণা করল এই লোকেরা ঘুরে যেতে পারে কারণ ফেরাউনরা সমস্ত যুগের তাগুতে তারা খুব ভালো করেই জানে তারা যেই ভ্রান্ত মতবাদকে মানুষের সামনে সৃষ্টি করে রাখে সত্যিকার অর্থে সেই মতবাদে বিশ্বাসী ফেরাউনকে অন্তর দিয়ে ভালোবাসে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 জাদুর মাধ্যমে এটাও স্পষ্ট ভুল কথা কারণ মুসা্লাম দরবার এসেই তিনি বলেছেন তিনি এসেছেন বনি ইসাইলকে নিয়ে যাওয়ার জন্য তিনি এসেছেন ফেরাউনের কাছে যেন ফেরাউন বনী ইসাইলকে ছেড়ে দেয় তিনি বনি ইসাইলকে নিয়ে মিশর থেকে চলে যাবেন এবং ফেরাউন যেন তাদের উপর অত্যাচার না করে ফেরাউন যেন তাদেরকে ছেড়ে দেয় অপরদিকে ফেরাউন এর বিপরীত কথাটাই তাদের সামনে উপস্থাপন করে বলল মুসা এসেছে তোমাদেরকে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে সুতরাং মুসাআলাকে তাদের জাতীয় ন্যাশনাল সিকিউরিটির জন্য হুমকি থ্রেট হিসেবে উপস্থাপন করা হল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 এই সমস্ত জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষদেরকে একত্রিত করার সব থেকে সহজ উপায় হচ্ছে কোনো শত্রুর ভয় দেখানো হচ্ছে, ফেরাউন তাদেরকে বিভ্রান্ত করে বলল মূচা তোমাদেরকে দেশ থেকে জাদু করে তোমাদেরকে সেখান থেকে বের করে দিতে যায় তোমাদের কি মত ফেরাউন যদিও তাদের মতামত ছিল কিন্তু ফেরাউনের বিরুদ্ধে কিছু বলার মতো সাহস তার অধীনস্থদের নেই কাজে তারা একমত হল তারা বলল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 এরপর এক নির্দিষ্ট দিনে যাদুকরদেরকে একত্রিত করা হল আলাহ আলা আল্লাহ আলহি ওয়াসাবি সাল্লাম কাসির